আহ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 জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় থাকছে পিতামাতার অধিকার সম্পর্কে সন্তানদের ওপরে পিতামাতার অধিকার কি যে পিতামাতারা সন্তানদের লালন পালন করে বড় করে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 তাদের একজন কিংবা উভয়ই ফাল তাহলে তাদের সানে উহ শব্দটুকু ব্যবহার করবে না যদি কোন কারণে আপনার পিতা বা আপনার মায়ের দ্বারায় কোন একটা ভুল কাজ হয়ে যায় তাহলে সেই ভুল কাজটার কারণে আপনি মুখ থেকে এমন কথা বলবেন না যে উহ এরকম একটা কাজ করে ফেললে কিংবা তুমি অসন্তুষ্ট হয়ে পিতামাতার মাতার সানে উ শব্দটুকু ব্যবহার করবে না আল্লাহ তালা নিষেধ করছেন ফলা তাকুল্লাহমা উফিউ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 যখন আমি একেবারে অসহায় দুর্বল ছিলাম তখন আমাকে ওরা মানুষ করেছে আমার আল্লাহ আমি হেমহুমা আল্লাহ তুমি ওদের প্রতি দয়া করো কামা রব্বায় যেমন তারা আমার প্রতি দয়া করেছিল আমাকে লালন পালন করেছিল যখন আমি ছোট ছিলাম প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন এখানে বিস্তারিত কথা আলোচনা করে বলছেন যে তোমরা অসন্তুষ্টি হয়ে ও শব্দটুকু তাদের সামনে ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হবে না তাদের জন্য সময় তোমাদের দয়ার বাজুকে বিছিয়ে দিবে তাদের জন্য সময় রহম দয়া প্রদর্শন করবে কারণ তারা তোমাদের জন্য যে কষ্ট যে ত্যাগ স্বীকার করেছে তার দৃষ্টান্ত কোন মানুষ দিতে বা পেশ করতে পারবে না তাই সব সময় আল্লাহ পিতা মাতার গুরুত্ব দিবে তাদের সম্মান করবে তাদের মর্যাদার ইসরার কথা অনুরূপ সুরা লোকমানের মধ্যে আল্লাহ রব আলিন বলছেন মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছিল ওহান কষ্টের ওপরে কষ্ট দুর্বলতার উপরে দুর্বলতা শিকার করে তোমাকে পেটের উপরে ধারণ করেছিল আমরা সবাই জানি সন্তান যখন মায়ের পেটে আসে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 পেটে ধারণ করেছিল দুর্বলতার উপরে দুর্বলতা কষ্ট আমাইন তারপরে আপনাকে করার কষ্ট কি আমি আপনি পৃথিবীর কোন পুরুষ তার সঠিক বর্ণনা দিতে পারবে না। তাছাড়া এই কষ্টর বর্ণনা আমরা যতই বলি যতই বলি তার সঠিক বর্ণনা দিতে কোনো দিন আমরা পারব না প্রসব করেছেন আপনাকে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 এই প্রসব হতে গিয়ে কতজন মারা যাচ্ছে এ দৃষ্টান্ত আমাদের কাছেই রয়েছে আমরা সকলেই জানি যে প্রসব হতে গিয়ে বহু মেয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এবং চলে যাচ্ছে আল্লাহ রব্বুল কাজে পিতামাতার যাবে না তাদেরকে এ ব্যাপারে তাদের কোনো কথা না শুনে আমরা দুনিয়াতে যতদিন থাকব তাদের সাথে সদ ব্যবহার করবো মানে আপনার বাপ আপনার মা তারা অন্য পথের পথিক তারা অন্য রাস্তা ধরেছে ইসলামের রাস্তায় তারা নেই কিংবা তারা ওয়ামুসলিম তারা মুসলমান হয়ে গেছেন আল্লাহ করবে কখন কোন ক্ষেত্রে তাই জানিয়ে দিয়েছি অতএব তারা যদি আমার সাথে কাউকে সিরিক করতে বলে এই শিরিখ মূলক কাজে তাদের সাথে তোমরা খবরদার তাদের কথা শুনবে না হ্যাঁ যতদিন তারা দুনিয়াতে থাকবে তাদের দেখা শোনা তাদের খড়া তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধা খেয়াল এগুলি কিন্তু বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে থাকার জন্য বলছিলাম যে মা যখন প্রসব করতে যায় তখন অনেক আত্মীয় স্বজনদের কাছে কারণ তার মনে এরকম বিশ্বাস থাকে যে এটাই হয়তো আমার জীবনের শেষ আর এটা বাস্তবে আমরা অনেকেই দেখি যে সময় কত নারী নারীবন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে জন্ম দিতে গিয়ে একজন মায়ের জীবন দুনিয়া থেকে বিদায় জীবনের দুনিয়ার সবকিছু সমস্ত শোক শান্তিকে ত্যাগ করে দিয়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে তাহলে প্রসব কষ্ট চরম কষ্ট দুই বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছি এই মা মায়ের বুকের দুধ তুমি দুই বছর ধরে টেনে টেনে খাইছো আর মায়ের মুখের দুধের কোনো বিকল্প নাই পৃথিবীর কোন ফ্যাক্টরিতে এমন দুধ আবিষ্কার হয় না যে দুধটি মায়ের দুধের সাথে তুলনা করা যাবে বা যে দুধটি মায়ের দুধের মতন হবে আজকের বর্তমান বিশ্বের কোন ফ্যাক্টরিতে কেউ এরকম দুধ আবিষ্কার করতে পারিনি এবং প্রত্যেক ডাক্তাররা বলেন মায়ের দুধের মধ্যে যে জিনিস আছে সে জিনিস কেউ তৈরি করতে এমন কেউ সৃষ্টি করতে পারবে না কেন কারণ এই দুধ আবিষ্কার করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন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 দাঁড়িয়ে থাকে ওই ওই প্রতি যে ঘুমিয়ে আছে। একটু আওয়াজ কানে গেলি মা সব কাজ ছেড়ে দিয়ে দৌড়ে শিশুর কাছে যায় বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দুধিয়া লাগিয়ে দেয় এবং দুধ খাওয়ায় আল্লাহ বলছেন অফিসা আলু আমাইন তোমাকে দুই বছর ধরে দুধ পান করিয়েছে যখন দুধ খেয়ে মায়ের বুক থেকে টানতে টানতে তুমি এত বড় হয়ে গেছ অথেবুরুলি ওয়ালে ওয়ালে দে তারপরে তোমার খাদ্যের ব্যবস্থা তুমি কি খাবে তোমার খাবার প্রয়োজন আছে সেই দুধের আবিষ্কার তোমার মায়ের বুকে আমি আল্লাহ করে দিয়েছি তোমার সেই দুধটা কত পাতলা কি পরিমান তোমার মা বাপের কৃতজ্ঞতাও জ্ঞাপন করবে কারণ তারা তোমার জন্য এতগুলি করেছে তোমাকে দুধ করিয়ে তোমাকে মানুষ করেছে ইলে মাসির মানে আমার কাছেই ফিরে আসতে হবে যদি তোমরা এগুলি না করো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 তাদের খোঁজ খবর রাখুন কেন রাখুন বলো আজকে তোমরা আমার কাছে আল্লাহ যিনি আমাদের সস্তা সমগ্র সার্বভৌমত্বের সত্তা পৃথিবীর সস্তা সেই আল্লাহ আমাদেরকে বলেছেন মা সাথে সুন্দর ব্যবহার করতে হবে মা যদি কোনো ছেলেকে কোনো অন্যায় কাজ করতে বাধ্য করে দেখেন আল্লাহ রবুল্লা আলমিন এ সমস্যার সমাধান সুরা লোকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াইন জাহাদ যদি তারা তোমাদেরকে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 অসুবিধার খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে তো ভাইর আমার কথা হচ্ছে যে মা যদি আমাদেরকে শরীয় বিরোধী কোন কাজ করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু মা বাপের মানে আনুগত্য করা যাবে না এবং মা বাপের কথা শুনে চুরি করা যাবে না মা বাপের কথা শুনে কাউকে মা বাপের কথা শুনে করা যাবে কারোর মা শুনে আরও যে সমস্ত কাজ আছে তা কিন্তু করা যাবে না। কথা শুনতে হবে যখন মা বাপ আমাদেরকে শরীয়ত বিরোধী কোন কাজ করতে না বলবে হ্যাঁ দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবো এ কথাটা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিলেন তো মোট কথা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারাই আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম যে মা বাপের মর্যাদা আর মা বাপদের সম্মান আল্লাহ আলমের কাছে অনেক বেশি আর আমাদেরকে আল্লাহ বলে দিলেন শিক্ষা দিলেন যে আমরা আল্লাহ ব্যবহার করব। একজন আল্লাহ নবী কে বলছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করবো রাসুল আল্লাহ আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ কোনটা কালা আর আলা আল্লাহা আল্লাহ নবী বললেন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 কারণ নামাজের সময় আছে একটা আল্লাহ কর্তৃক আসছে আর আল্লাহ আপনার ইচ্ছামতো যখন তাইবেন তখন নামাজ পড়বেন এটা কিন্তু চলবে না তাই তো আল্লাহ রব আহিন বলছেন ওয়াইল মুসাল্লিন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 তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা তো এখানে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে প্রথমত নামাজ সময়ে আদায় করা এটা আল্লাহর কাছে অতি প্রিয় কাজ কাজ আর তিন নম্বরে হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন কে কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক তার জন্য আমাদেরকে জিহাদ করতে হবে তো মোট কথা হচ্ছে মহান আল্লাহ রব আলমিন কোরআনের আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মা সাথে কি ব্যবহার করতে হয় এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার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 ভুলেই থেকে যাবেন আপনি এটাকে ছোট মনে করেই থেকে যাবেন এইভাবেই হয়তো আপনি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে চলে যাবেন কিন্তু কালকে কেয়ামতের মাঠে এটা কিন্তু ছোট আকারে দেখা হবে না কালকে ক্যামতের মাঠে এটা বিরাট আকারে দেখা হবে যে তুমি তোমার পিতা মাতার সাথে সব ব্যবহার কেন করনি ভালো ব্যবহার কেন করনি কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে এই ব্যাপারটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটাকে বড় করে দেখা হবে এবং কালকে কেয়ামতের মাঠে মহান আল্লাহ রবুল আলমের কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে